আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা রমাদানের একবারে দিকে আছি আর রমাদানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ রমাদানটা যদি আমরা তিন দশ দিন দশ দিন খুঁড়ি বাক করি তাহলে শেষর দশ দিন শেষর দশকা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই শেষর দশকও আল্লাহ সুবাহানোর আল্লাহ খোসছেন আল্লাহ সুবাহান সুহেন ই হুফি লেতুল কদর আমি এটি নাজিল করেছি কোরআনকে নাজিল করেছি লাই লাত কদর আর লাই লুল কদর এলিয়া যে রমাদান শাহরু রমাদান আরে রমজানের শেষ দশকর রসুল সাল্লাহ ইসলামে কইছেন তোমরা রমজানের শেষ দশকর বেজুর রাত্রিগুলা লাইলাাতুল কদররে তালাস করো কিন্তু বিশুদ্ধ মত হইলে গিয়া রসুল্লাহ ইসলাম থাকিয়া সহি সূত্রে প্রমাণিত বা বিশুদ্ধ মত হইল গিয়া রমজানের শেষ দশর প্রত্যেকটা রাত্রি যেন লাইলাাতুল কদর আমরা তালাশ করি এ তবু আক্কো আমরা যেন শুধু সাতাইশ তারিখ বা শুধু একুশ তারিখ বা শুধু তেইশ তারিখ বা শুধু বেজুর রাত্রিগুলাতে লাই লাতুল কদর তালাশ না করি আমরা রমজানের শেষ দশকর প্রত্যেকটা রাত্রিতেই লাইলাাতুল কদর তালাশ করি রসুল্লাহামী যে ইমান এবং সওয়র আশায় ইমান শীতমুক্ত ইমান থাক থাকিব এবং সাবর আশায় যদি কী তাহরে লাই লাতুল কদরের উদযাপন করে তাহলে তার ফিছনের সব গুণ আল্লাহন তালে মাফ করে সম্মানিত উপস্থিতি লাইলাাতুর কদর আমরা কিলা যাপন করতাম লাইলা কদর আমরা কীটা ইবাদত করতাম পারি লাইলা কদর আমরা ইবাদত করতাম আল্লাহর জিকির করা বেশি বেশি করে জিকির করা আর জিকির হইতেইব সুননাতে জিকির যে জিকিরগুলা সুননা দ্বারা প্রমাণিত আনতে লাউ তেলি জিকির তারপরে আমরা যে গড় হামা দোয়া গড় থেকে বার ইবার তারপরে নামাজ ফরে জিকির আছে সকাল সন্ধ্যার জিকির আছে তারপরে আমরা যে এই মসজিদে ঢুকবার জিকির আছে টয়লেটও জুগার জিকির আছে ঘুমাইবার জিকির আছে ঘুম থেকে উঠার জিকির আছে আমরা যদি বাইরে কোনো যাই সেইখানো জিকির আসে আমরা মানে একজন আরেক সাক্ষাৎ হইলে সালাম দেওয়া হইলে জিকির সালামর জয়াব হইলে কি জিকির এইভাবে আমরা সন্ন্যাসম্মত যে গুলো আছে যে আসকারগুলো আছে এগুলা যেন আমরা করি আমরা যেন এমনি বানাইল কোন জিকির বা কোন নিজে কোনো অজিফা দিছেন এইটা কিন্তু না হইয়া রসুলসাল্লাই ইসলামে যে আমরারে যে পদ্ধতি হইয়া গেছেন যে সুন্না দ্বারা সমর্থিত আছে এগুলো যেন আমরা করি তারপরে আমরা তবা করতাম যে আল্লাহর হাজাদ আমরা বিগত দিনের গুণার খানা ফাঁফ থেকে আমরা ফিরিয়া হইতাম হইতাম আল্লাহ ক্ষমা প্রার্থনা করতাম আল্লাহর হাজাত ফিরিয়াওয়াটা না হলে করা ইস্তেকফার হলেগে বেশি কিছু করি আল্লাহ খাজাত ক্ষমা প্রার্থনা করা যেগুলা হাদিস দ্বারা ফরস শেষে তারপরে যে সুস্লি সাল্লামের হাদিস তারা আরও যে ইস্তেফারও যে দোয়া সৈয়দুল ইস্তেফার আছে তারপরে ইউনুসআসলামের দোয়া ইউনুস সেটা আছে এইভাবে আমরা এই ইস্তেফারগুলা তারপরে সুস আল্লাহ ইসলামের একটা কথা যে এই ইস্তেফার যদি সেও করে এই ক্ষমা প্রার্থনা যদি শেউ করে তাহলে যুদ্ধর ময়দান থেকেও যদি ফিরিয়া কবিরা গুন গিয়া জিহাদর ময়দান থেকে ফিরিয়াওয়া তারপরে সেটাও আল্লাহ সুবাহও তাহলে মাফ করে দেবা এই যে সন্না তারা যে ইস্তেফারগুলা আছে আমরা তারপরে সাদাকা লোকিয়া সাদাকরা সাদাকরা ইলেকট্রনিক ইবাদত আর এই একটা গুরুত্বপূর্ণ ইবাদত আর এই সাদাকা যেন আমরা রমজানোর শেষ দিনগুলা বা শেষ রাত্রিগুলাতে আমরা যদি তাদের সুযোগ আছে আমরা যেন সাদাকা হরি তারপরে ওই লগিয়া আমরা দুয়া হরতাম দোয়াই লাগে রসুদাম হয়েছেন যে বিপদ আইছে সেটারও দূর করে আর যেটা যে মানুষ বিপদ্যস্ত আছে সেটা দেখি দোয়া করলে আল্লাহ সুহান মা ফরিদেন আল্লাহ সুবাহানুতাল একাগ্রত চিত্তে দোয়া আমরা অনেক সময় দোয়া খরাই অনেক দিয়া পয়সা দিয়া অনেক মানুষকে দিয়া আমরা খুব দোয়া ফোন করলে কই যে আমার লাগে বাট দোয়াটা আমরা নিজেটা নিজের নিজের দোয়াখর থইবব কারণ আমরা দেখি ইউনুসাল্লাহিসাল্লাম যখন বিপদেও পড়ছেন তাই নিজে সারা আলী ইসাল্লাম ইব্রাহিম আলি সাল্লামর ওয়াইফ যখন তাই মানে নির্যাতনের মাঝে ফসলা তাইন বিপদের ফসল মাঝে ফসছেন তাইন তখন দোয়া করছেন এবং আল্লাহ সুবাহান উতালাহ তাই দোয়ার ছাড়া দিস এবং আল্লা সুবাহান উত্তিন বা দু নি অস্তা যাক আমি ডাকর সাড়া দিব এতে আকা আমরা বেশি বেশি তখন দোয়া করি রমজানের শেষ রাত্রিগুলা শেষ দিবস দশ দিনের রাত্রিগুলার যেন আমরা বেশি করি আল্লাহ খাসাদোয়া করি আল্লাহ খাসাদ থেকে আমরা ক্ষমা নিজের ক্ষমা করাইয়া নেই আর এই বেশি বেশি করি আল্লাহ খাসাদ দোয়া করতাম আমরা কইছেন যদি আত দোয়া করে আল্লাহ সুহান ও তালায় এই আতরে খালি ফিরাইয়া আল্লাহ সুহান ও তালা লজ্জাবোধ করেন তারপরে সুসল্লাহিসালামে যখন মুরব্বী মানুষে মানে আরিফাখনা মানুষ যখন আল্লাহ খাসাদ দোয়া করে আল্লাহ সুহানতালায় সেটা দিতে লজ্জাবো করেন অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ সুহানা তালা খবর হরেন তারপরে এইভাবে আমরা প্রত্যেক ব্যক্তির দোয়া খবুল হয় দোয়া বিয়া খবুলোর অনেকগুলা পদ্ধতি আছে যেটাই লগি একটাই দোয়া যেটা খরচেন আল্লা সুফানতলায় সেটা আপনার দিলাইবা দোয়া খবর খুললি বা অনেক দোয়া আছে যেটা এই দোয়ার কারণে অনেক বিপদ মুসিবত দূর হয়ে কিন্তু আপনি যেটা চাইছেন এটা হয়েছে না কিন্তু আপনার অন্য বিপদ আল্লাহ সুহান উতলা দূর করে দিবা আর একটাইলগিয়া যে দোয়াক আল্লাহ সুভান রাখি দুনিয়ার এই মানে যেটা এটা না দিয়ে আল্লাহ আখেরাতের লাগিয়ে রাখি দিন ইমানদার ব্যক্তিদের লাগিয়া কারণ আখেরাতর উপহারলগিয়া বেশি উপকৃত হয় মানুষ তারপরে আমরা যেটা ওই লোকি সবথেকে গুরুত্বপূর্ণ লাইলা তুর কদর বা রমাদান সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের মাঝে একটা গুরুত্বপূর্ণ ইবাদতলা গিয়া কিয়ামের রমাদান বা কিয়ামুল লাইল রাত্রে কিয়াম খরা রাত্রে দাঁড়ানো কিলা দাঁড়াইতা যে সালাতর মাঝে দাঁড়াইতা যেটা আমরা দেশ এলিয়া আমরা হাদিসের মাঝে আইসি এটা ওই লিখে কিয়ামের রমাদান বা কিয়ামুল লাইল তার সংখ্যা বাড়িয়ে গেছে এবং মানুষের বিরতি দিয়া দিয়েস্ট লিয়া লিয়া নামাজ নাম তারাবি হয়েছে কিন্তু হাদিস কিয়ামুল রমাদান অথবা কিয়ামুল লাইল বা লাই কদর উদযাপন করা তাহলে তাহলে লাইলা তুর আমরা খিয়াম করতাম মানে বেশি করে দাঁড়াইতাম দাঁড়াইতাম মানে আমরা বেশি করে আনতেলাওয়াতাম সালাতর মাঝে দাঁড়াইয়া আমরা অনেক সময় আছে যে আমরা তো কোরআন মুখস্ত নাই আমরা কোরআন তো ফোরতাম পারি না তাহলে আমরা ছোটো ছোটো সুরা যেগুলো মুখস্ত আসে আমরা এই সুরাগুলা আমরা বারবার করি তেলাওত করি আমরা একটা রাখাত্রে আমরা করতে লম্বা করতাম পারি এবং রুকুটারে আমরা লম্বা করতাম পারি রুকুর মাঝে আমরা যে হাদিসরে যে দোয়াগুলো আছে আমরা এগুলোতে ফোরতাম পারি শেষদাত গিয়ে আমরা কোরআন এবং হাদিসের যে দোয়াগুলো আসে আমরা এগুলা তেলাওত করতাম ফারি এবং কিছু উলাম আখলোক হয়েছেন আমরা বাংলাতেও আমরা গিয়া নফল সালাতও যেহেতু গুরুত্বপূর্ণ নফল বা ওইটার সুনতে মোয়াক্কাদা হয়েছেন সেই আমরা কিতা করতাম ফারি আমরা গিয়া আমরা বাংলায় দোয়া এতে হবো আমরা লাই কদরর রাত্রের নামাজগুলা কিয়াম লম্বা হইত রুকুটা লম্বা হইতো শেষদাটা লম্বা কিন্তু আমরা সমাজে দেখা যায় যে আমরা কত দ্রুত নামাজটা শেষ করতাম পারি করিয়া কই যে নামাজ শেষ গেছে গড়ো হকা আর মসিদ হোকা যে আমরা দ্রুত চালাতা দেখায় করার লাগে আমরা একটা অভ্যস্ত কিন্তু দুনিয়ার সব খাম আমরা চাই যে কোয়ালিটি সম্পন্ন হইত কিন্তু ইবাদতার ক্ষেত্রে গেলে দেখা যায় যে আমরা এইবার অত্যন্ত গাফেন সম্মানিত উপস্থিতি আমরা সব রে আহ্বান কর্ম আমি আমারের সহ আমি আমার নাসিয়াতীয়ার যারা ভিউার আছেন যারা সোনরা সবরে হইয়া যক্কা আমরা রমাদানটারে হয়তো এই রমাদানই বা আমরা শেষ রমাদান হইতে পারে আমরা জানি না যে আমরা পরবর্তী রমাদান হয় ফাইম কিলা না এই বরকতপূর্ণ মাস এই গুরুত্বপূর্ণ মাস আর গুরুত্বপূর্ণ উপস্থিত হইছে তো আমরা যেন আমরা কিয়ামে রমাদানটা আমরা রাত্রে দাঁড়ানোটা রুকুটা সেজরাটা আল্লাহ কাছে তবা করা আল্লাহ কাশে ইসতেফার করা আল্লাহ কাছে দোয়া করা উদযাপন করি আল্লা সুখ হানও তালে আমরা রে যথাযথভাবে কি আমার রমাদান বা লাইলাুল কদর উদযাপন করার তফিক দান হরক্কা একটা বর্ণতায় সে আমরা যদি আমি যদি লাইলাতুল কদর ফাইলাই আমার ভাগ্যচক্রে আমি যদি ফাইলাই আমি লাইলাতুল কদর তাহলে আমি কিতা করতাম তখন একটা দোয়া কে আফু অন হেগুল আহ এই দোয়া তুমি তাহলে লাইল কদরের শেষ দশক রাত্রে আমরা এই দোয়াটা ফোর আমরা এটা মাগল আগ পর্যন্ত আমরা একটা সালাতর মাঝে রুকুর মাঝে সেজদার মাঝে আমরা এই দোয়া তারপরে তাশাউদের বৈঠকও সালাম ফিরবার আগে আমরা এই দোয়া ফুড়তাম ফার্ম আল্লাহ না কাফু অন্ত বিভিন্ন দোয়ার বইত বা আপনি اردید افی باللائله القدر دعاء اي كان اللهم انك عفو كريم এটা সহি প্রমাণিত নয় এত আমরা ওই দুটা ফোন সূত্রে বর্ণিত আইস এবং বিশুদ্ধ আল্লাহ আল্লাহ সুবাহামালাইকুম বরহমতুল্লাহ